ইবনু উমার আদিল্লাহ তাল্হানু হতে বর্ণনা করেন যে নবী সাল্লাম বলেন আমি স্বপ্নে দেখলাম যে আমি মিসওয়াক করছি আমার নিকট দু ব্যক্তি এলেন একজন অপরজন হতে বয়সে বড় অতপর আমি তাদের মধ্যে কনিষ্ঠ ব্যক্তিকে মিসওয়াক দিতে গেলে আমাকে বলা হলো বড়কে দাও তখন আমি তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিলাম আবু আবদুল্লাহ বলেন নুয়ায়ম ইবনুল মুবারক সূত্রে ইবনু উমার আদুল্লাহ তাল্হানু হতে হাদিসটি সংক্ষেপে বর্ণনা করেছেন